ভূতেরও রাজা দিল বর জবর জবর তিন বর আজকের গল্পের ভূতের রাজা কিন্তু অত সদাশয় বা মিতালাপি নয় হেমেন্দ্র কুমার রায়ের ভূতের রাজা ভয়ঙ্কর রক্ত পিপাসু এবং প্রতিহিংসা পরায়ণ বাংলা গল্প পডকাস্টে আজকে ভূতের রাজা नमस्कार गौरव और आपनारा सुनला गल्प पडकस्ट बांगला गल्प पडकस्टे आजकल गल्प हेमेंद्र कमार रिटेक्टिव जुड़ी जयंत मानिक और एडभेर जुड़ी विमल कुमार विख्यात हो आमेंद्र कुमार रायर चखेधन और आबार चखेधन पढ़े प्राय तीन चार प्रजन्म बांगाली बड़े বাংলা শিশু ও কিশোর সাহিত্যে রহস্য রোমাঞ্চ অলৌকিক গল্প গল্পবিজ্ঞান এবং ভূতুড়ে গল্প রচনায় তিনি অগ্রণী ছিলেন আজকের গল্প ভূতের রাজা হেমেন্দ্র কুমার রায়ের একটি ছোট্ট কিন্তু অনবদ্য সৃষ্টি এই গল্পটিতে সাম্রাজ্যবাদী ইংরেজ শাসক প্রতি একটি চাপা বিদ্রোহের আভাস পাওয়া যায় তাহলে আসুন আজকে পড়ছি ভূতের রাজা সরকারি কাজে বিদেশে থাকি ছুটি নিয়ে দেশে ফিরছি সাঁওতাল পরগনার যে জায়গায় পাহাড় পথ এক এক মাইল হচ্ছে দুই তিন মাইলের তার ওপরে রাতের বেলায় পথে বাঘভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয় সকালবেলা বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবেই তখন একটা আশ্রয়ের দরকার মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল তাকে গিয়ে অনুরোধ শিকার শিকারকুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোছ জায়গা দিতে হবে ম্যানেজার বললেন এখন শিকারের সময় নয় কুটি খালি পড়ে আছে আপনি এক রাত কেন এক মাস থাকতে পারেন এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন কুটিতে আরও ঘর আছে আপনারও থাকবার অসুবিধা হবে না কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি কেন পারব না লোকের মুখে শুনি কুটিতে নাকি অপদেবতার ভয় আছে অপদেবতা হ্যাঁ অপদেবতা ছাড়া আর কি বলবো কুঠির পাশেই শালবনের ভেতরে সাঁওতালিদের এক ভুতুরে দেবতা আছে সেই দেবতা নাকি ভূতের রাজা তার ভয়ে সাঁওতালিরা পর্যন্ত সন্দের পর ও পাড়া মারায় না তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে আমি হো হো করে হেসে উঠে বললুম বেশ তো মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করবো এটা তো মস্ত পূর্ণের কথা আমি রাজি ম্যানেজার বললেন আমি অবশ্য ওই সব ছেলে মানুষই কথা হয় ততটা বিশ্বাস করি না তবু বলা তো যায় না যথাসময় ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকারকুঠিতে পৌঁছলুম ডুলি বিয়ারারা বলে গেল মাইল মাইলতিনের তফাতে একটা গায়ে গিয়ে তারা আজকে রাতটা কাটাবে কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে কুঠির বারান্দায় একখানা বেতির চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল আমাকে দেখে সাহেব বললেন এই যে গুপ্ত যে তুমি কোথায় যাচ্ছ ছুটি নিয়ে দেশে ফিরছি তুমি আমি হোমে যাচ্ছি তুমি কি আজ এখানে থাকবে হ্যাঁ সাহেব বেশ বেশ দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে এ ভালোই হলো দুজনে কেন সাহেব তিনজন তিনজন আবার কে তুমি কি আমার আটদালের কথা বলছো তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না না সাহেব তোমার আটদালির কথা বলছি না তবে কি কুটির দারবারের কথা ভাবছ না সে রাত্রে এখানে থাকে না না না আমি দারবানের কথাও বলছি না তুমি কি শোননি সাহেব সাঁওতালিদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন টেলার হেসে বললে ও শুনেছি বটে সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না তুমি করো নাকি করলে একা এখানে রাত কাটাতে আসি টেলার পাইপে তিন চারটে টান মেরে বললে দেখো গুপ্ত সাঁওতালিদের এই দেবতাটিকে আমি দেখেছি এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবে আমি হেসে বললুম তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুটির ভেতরে শুতে আসবেন না তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি তার আড্ডা কোথায় পিলার আঙ্গুল দেখিয়ে দিয়ে বললেন ওই যে ওইখানে মিনিট খানেকের পথ পায়ে পায়ে এগিয়ে গেল। কুঠির পাশে অনেকগুলো শালগাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে তাদেরই ছায়া একটা পাথুরের ঢিবির ওপর মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম মূর্তিটা রং করা কাঠের তার দেহ মাপে মানুষের মতো বটে কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর দেখলেই বুকের কাছটা ছাঁচ করতে থাকে মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে কান দুটো হাতির মতো মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো দু দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে কাঁদ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একখানা লিকলিকে সরু বাখারির ওপর মুখখানাকে বসিয়ে দিয়েছে হাত দোখানা বাঘের থাবার মতো কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না কাঠকে খুঁদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি মূর্তির গায়ের রং আলকাত্রার মতো কালো আর মুখের রং খানিকটা সাদা খানিক তামাটে ও খানিক হলদে ভাবল এই মূর্তি যদি সত্যি সত্যি রাত্রে কুঠির ভিতরে ঘুমোতে আসে তাহলে আমাদের ঘুমে জীবনে আর ভাঙবে কি ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল আমাকে দেখে সে বললে গুপ্ত খুব ঝড় বৃষ্টি আসছে ওই দেখ সত্যি কথা पश्चिमे आकाश खाना आचम्बी ठीक जान कलो कष्टीपाथर उठते झड़े समस्त अरण्य के जागिए दिए गृष्टि पड़े मुसलधारे अनेक रत টেলারের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি এখন টেলার তার ঘরে শুয়ে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই ভূত টুথ কিছু মানি না তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতলি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে তত তারা মনের উপরে চেপে বসে নরম মাটির ওপরে ভারী পায়ের দাগের মতো বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝম ঝমঝম মাঝে মাঝে ঝড়ো দমকা হাওয়া হা হা হা হা করে উঠছে যেন কোনো আহত আত্মার কান্না চারিদিক থেকে বোনের গাছপালাগুলো মরমর মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে তারই ভিতর থেকে একবার শুনলাম হায়নার অট্ট হাসি একবার শুনলাম স্ত্রীগাল দলের মরাকান্না একবার শুনলাম বাঘের গল হঠাৎ আমার ঘরের দরজার ওপর দুমদুম করে আঘাত হলো ধর্মর করে আমি বিছানার উপর উঠে বসল সে কি আসছে সে কি আসছে দরজার ওপর আর কোন আঘাত হলো না ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠছে নিশ্চয়ই নিজের কাপুরুষতার জন্যে মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি এমন সময় বাহির থেকে ক্ষণক্ষণের ঝাঁঝালো গলায় গান লাগা আদের নেন শুনলেন এ তো সাঁওতালি ভাষা নিশ্চয়ই কোনো সাঁওতালি গান গাইছে কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতালি মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে আবার দরজার ওপর খন ঘন আঘাত হলো। এবারে আরও জোরে আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠলো এ তো ঝড়ের ধাক্কা নয় এই যে সত্যি সত্যি দরজা ঠেলছে আর ঠেলছে তবে কি সে এসেছে তবে কি সে এখানে ঘুমোতে এসেছে আবার গানি শুনল এবারে আমার খুব কাছে একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান লগা মা ঘণ্টা হঠাৎ উল্টো বিপদ কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত ভিতরে বাহিরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি এমন সময় শুনলাম গুপ্ত গুপ্ত ভগবানের দোহাই দরজা খোলো দরজা খল শেখেল এই তো ট্রেলারের গলা আাহ ভাজল তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল ট্রেলার হুরমুর করে ঘরের ভেতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো তার হাতে বন্দুক আমি তাকে দু হাতে চেপে বলল মিস্টার টেলার হয়েছে কি এত রাত্রে কি দরকার তোমার টেলার দেওয়ালে ঠ্যাশান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে গুপ্তা আমার ঘরের দরজায় ক্রমাগতকে লাথি মারছে আর গান গাইছে তুমি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে আমি বললু না না আমি বিছানা ছেড়ে এক পাও নড়িনি কিন্তু আমারও ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড সঙ্গে সঙ্গে সেই গান ঘন্টা মা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপর আছরে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলাম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে কেও, কেও ও কি সেই যে প্রতি এখানে ঘুমোতে আসে আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল টেলারের বন্দুক ধ্রুম করে গর্জে উঠল সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাত করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলার চেঁচিয়ে উঠল কুপতো কুপতো জানলা বন্ধ করে দাও জানা জানলা বন্ধ করে দাও পা চলতে চাইছিল না কিন্তু পাঁচের টেলার মনে করে বাঙালি কাপুরুষ সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লার দুটো আবার বন্ধ করে দিল টেলার টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ে বললে গুপ্ত কিছু মনে করো না আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাব বাইরে আবার কে গান গাইলে সকালবেলা কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে আস্তে আস্তে দরজা খুলে বারান্দা এসে দাঁড়াল সারা আকাশখানা যেন কালো মেঘের খেরাট অব্দি ঢাকা সূর্যকে যেন আজ কোন অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর এবং তারই ভিতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অস্রান্ত ধারাগুলো কোথাও পশুপক্ষী কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগিয়ে আক্রমণ করতে ছুটে চলেছে হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে কাছে গিয়ে ডাকলো এই কেতুই বার কয়েক ডাকা পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোল কেতুই আমি ঠাকুরের জারি ঠাকুর কে ঠাকুর যিনি ওই সালবনে থাকেন एखने क्य करोज रेखते आसें तई तारे संगे आस रेल तु दरजा ठेलिमी और ठेलिल ठाकुर और ठेछलें और गान गई क्या एम समय ट्रेलर घर भर बैरिएल ता सब कथा खुले बोल ट्रेलर तो शुने महा खाप्पा घुषि पाखिए पुरुषर दिखे छूटे जावा मात्र से एक लाफे बारान्दा रेलिंग टोप के बहरे पड़े বোনের ভিতরে কোথায় অদৃশ্য হয়ে গেল ট্রেলার বললে রাস্কোলটাকে ধরতে পারলে হ্যাঁ একবার দেখিয়ে দিত ও সারা রাত কী অশান্তিতেই কেটেছে আমি বললুম চাক যা হবা তা তো হয়ে গেছে এখন আমাদের কি উপায় হবে কুটির দারোবাণো এলো না ডুলি বেয়ারারাও এই দুর্যোগে বোধহয় আসবে না আমরা যাব কেমন করে ট্রেলার বললে আমাকে যেমন করেই হোক আর যেতেই হবে বম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি উপায় থাকলে তোমাকে আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিত কিন্তু আমার টু সিটার গাড়ি আমি আমার আটদালি তুমি তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে আটদালি টেলারের আটদালি এসে সেলাম করলে টেলার বললে আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোল তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে আসো अभी तुम्हें कि सत्यी सत्य पुतुलटा इंगलैंड चाव टेलर बोले निश्चय खबर रात एल बृष्टि एखो थमी एखो कूठे बंदीय आेलर चले गावार समय सांताली भूत राजा के संगे कर नहीं गे से और ये कुठर भरे घुमाते आसबेना चोखे घुम आसना एक एक्खाना इंगरेजी नवेल बार कर पढ़ते बसल घंटा देर पर तंद्रार आवेशल आलोटा कमिए दिए स्वर्ण उपक्रम कर बर सीढ़र आवाज़ हल ठक ठक ठक ठक ठीक जान काठर आवाज़ ठक ठक करते करते आवाज़ा घर काल तर दरजार ओपर सुनल खा तो पुतुटा के लिए कौताले ये आते निश्च निश्चाली पुरुष बेटा से हतभागा रोज रेखे आराम घुमाय और चारिदी के रोटी भूत राजा शूते आसे धक्कर जोर क्रमे बढ़ल एक बार भाल दर्जा खुले पुरुषा के लाथी मेरे तार्टी तरह मन हल से क्ज ठीक हो दुर्योगे विजने जंगलर भेतरे रेला आ যদি কোনো দুষ্টু লোক খুব মতলবে এসে থাকে বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো দরজার এক জায়গায় একটা ছ্যাঁটা ছিল বন্দুকের নলটা সেখানে রেখে চেঁচিয়ে বলল কে আছো চলে যাও নইলে আমি এখনই বন্দুক ছুড়ব কোনো জবাব নেই দরজার ওপরেও ধাক্কা থামলো না এখনও আমার কথা শোনো নইলে বাইরে বিশ্রী গলায় কি হাসতে লাগলো আমি বন্দুকের ঘোড়া ডিপ্লোম সঙ্গে সঙ্গে দরজার ধাক্কাও থেমে গেল ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো তারপর কুটির সিঁড়ির ওপর শব্দ শুনলো। ঠক ঠক খানিক পরে অনেক দূর থেকে আবার সেই হাসি শোনা গেল হাসি অমানসিক শরীরের রক্ত যেন জল করে দেয় শেষ রাতে জল ধরে গেল সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল বারান্দায় বেরিয়ে দেখিয়ে এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে তেরে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা ধর্মর করে সে উঠে বসলো সেই সাঁওতালি পুরুত্বা ক্রুদ্স্বরে বললু কাল আবার কী করতে এখানে এসেছিলি আরে চালাকি পেছিস না লোকটার মুখের ভাব একটুও বদলাল না শান্তস্বরে বললে আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন তাই আমিও এসেছিল তোর ঠাকুর কোথায় সাহেব তো তাকে নি চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন শিখানেই আছেন কুটি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শাল বনে গিয়ে হাজির হল সবিস্ময়ে দেখলাম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিপ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে আর আরও কি মূর্তির পেটের ওপর একটা গর্ত ঠিক যেন বন্দুকের গুলির দাগ গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন তবে কি আমার বন্দুকের গুলেই ভাবতে পারলুম না মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না কেমন একটা অজানা ভয় আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণ পড়লুম সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাই আছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে মোটরের ওপরে ভিতরে ও চারিপাশে রক্তের দাগ কিন্তু মিস্টার টেলার ও তাহার আটদালির কোনো সন্ধান পাওয়া যাইতেছে না পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলার ও তাহার আটদালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে সেই ভুতুরে মূর্তির গায়ে যে রক্ত লেগেছিল তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলারের আর তার আটদালির গায়ের রক্ত ए सावताली पुरुषाई निश्चय को गति के खबर पे भूत राजा के बाद शालवने फिरिएने मन के प्रबोध दिलुम बटे कि प्रतिज्ञा करलुम शिकारकुटी और कख रिब करब ना की से की है कि जाने गल्प पडक आज के शलें हेमेंद्र कुमार रूत शिक्षा सुनते प्रेमेंद्र मित्र क्षणदार गल्पी गल्पलगे बंधु पर बांग गल्प पडकस्ट व्बसाइटे नतून जो कर गल्पर स्टोर बांगला गल्प स्टोरे अमेजन डट कमर मध्यम पाए प्रिय बी कमिक्स मिजिक आर आज के शेष कर सामने आो भलो गल्प आनते धन्यवाद